ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسلاجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث دي محمد صلى الله عليه وسلم وشبى الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل درات في النار وكما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى وما يلفظ من قول إلا لديه رقيب عتيل سأل معظم رضي الله تعالى عنه والنبي صلى الله عليه وسلم يا نبي الله أئنا لمؤاخذون بما نتكلم به সম্মানিতারুকর গুজার হচ্ছি যে তোমার জালাল নির্বাণী করে এই সন্ধ্যাবেলায় এই ধরনের একটি দিন মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ রাবুল আলমায় করি আলহামদুলিল্লাহ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে দিন আগ থেকে শেয়ার করছিলাম সে বিষয়টি হচ্ছে আহরুস্ত জামাত এর আকিদা আকিদাত ক্ষেত্রে যেই মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো আমরা আলোচনা করছিলাম আসলে যদি মূলীতি জানা থাকে অনেক ক্ষেত্রেই বিস্তারিত জানার প্রয়োজন হয় না আর মূল্যীতি জানা না থাকলে বিস্তারিত জানলেও অনেক সময় ভুল হয়ে যায় যেমন আমরা যদি শীত বের কোন কাজটা শীত কোন কাজটা বেড়া এবং কোন তাদের মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে কোন তাদের মধ্যে আল্লাহটা আল্লাহ সন্তুষ্টি নেই আপনি কোমলে গিয়ে চিন্তা দিলেও আপনি যেটা মনে করবেন এটা শির আবার গাছের নিচে গিয়ে চিন্তা দিলেও সেটা কি মনে করি শির মানুষকে চিন্তা করলেও সেটা মনে করি আবার যদি পাথর তৈরি করে সেই চিন্তা করে থাকেন মনে করবো আবার যদি আগুন জ্বালিয়ে সেখানে চিন্তা করে থাকেন সেটাও কি হবে শির তাহলে জিনিসটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই জন্য মৌলিক যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং সেটি দীর্ঘ আলোচনার বিষয় অনেকদিন থেকে আলোচনা শুরু হয়েছে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এখানে আপনারা যারা নিয়মিত আলোচনায় উপস্থিত হয়েছেন তারা বলতে পারবেন प्रथम ग्रहन, आलोचना शुरू कर दिक्कत दिखात जमायत रूल्स गो रही मूल नीतिगुल्डामेंटालसग रही है से गु मूल आलोचना शुरू कर पॉइंट आलोचना कर लो আলোচনার মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছি সেটি সবার কাছে কঠিন ছিল বিশেষ করে আমি বুঝতে পেরেছি যে অনেকে বুঝতে যথেষ্ট কঠিন হচ্ছিল যে এটা একটি জটিল বিষয় কারণ হচ্ছে এই জিনিসটি আহ আকলের সাথে সম্পৃক্ত এবং নকলের সাথে সম্পৃক্ত আকল হচ্ছে ইন্টির্যাক্ট বিবেক আমাদের প্রত্যেককে আল্লাহ সুবাহ তারা একটা বিবেক দিয়েছেন বিবেক প্রত্যেকের কাছে আছে কিন্তু প্রত্যেকে বিবেক সমান নয় এটা আপনারা বিশ্বাস করবেন কিনা প্রত্যেকের বিবেকের মধ্যে কিছুটা তারতম্য আছে আমি যতটুকু বুঝি আপনি আবার আপনার চেয়ে বড় বুঝে আল্লাহ সুবাহ তারা কোরআন একাদ মধ্যে বলেছেন প্রত্যেক জ্ঞানের উপর জ্ঞানী রয়েছে সুতরাং মানে এই আকলের মধ্যে মানুষের পার্থক্য রয়েছে আকল মানুষের সমান পর্যায়ের নয় আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম আর দ্বিতীয় নম্বর যেগুলো কোরআন এবং হাদিসকে নকল করা হয় থাকে কোরআন এবং হাদিস যেহেতু আল্লাহ রব্দুল আলমীর পক্ষ থেকে ওহির মাধ্যমে হয়েছে সেহেতু কোরআন এবং হাদিসকে নকল করা হয়েছে আমরা সেখানে যে মূল বনটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে কখনো শেখুল ইসলাম কখনো একটা সুস্থ বিবেকিসের কোন বক্তব্যের কোনদিন বিপরীত হতে পারবে না বিপরীত কোন হতে পারবে না কোনো না যদি বিপরীত হয় তাহলে বুঝতে হবে হয়তো আকলের অসুস্থতা আছে অথবা দলিলের দখল যে দখলের দেওয়া হচ্ছে যে দলিল দেওয়া হচ্ছে এই দলিল কি নয় সঠিক নয় এই জন্য আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি আপনাদের সামনে অনেকগুলো উদাহরণ পেশ করেছি মিথ্যা আমরা দেখি হাজার হাজার কুটি কুটি সহ বললেন্লা পড়লেন দশ বার বা বিশ বার ওই মানে হাদিস থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে এটা আসলে মিথ্যা दीस को स्वीकार कर ग्रुपान पेना कुरानी ग्रुपदेशे व्यापक प्रचारना चला ग्रुप आरोप টে তাদের বিশাল মানে কাজ রয়েছে এবং আমেরিকা বেসড একটা বড় নেটওয়ার্ক এবং তাদের কাজ একটাই এটা সর্বপ্রথম এই মানে চক্রটি আবিষ্কার করেছে খ্রিস্টানরা খ্রিস্টানরা দেখল যে যদি মুসলমানদেরকে এ থেকে বিচ্ছিন্ন করা মানে করতে হয় তাহলে একটা পলিসি করতে হবে সেটা হচ্ছে যে কোরআন মানে হাদিস মানি না এই জিনিসটুকু যদি মুসলমানদের বুঝে চালু করে দেওয়া যায় তাহলে আর কোনো করার দরকার হবে না কারণ যে কোরআন মানবে হাদিস মানবে না তার নামাজ পড়ার কোন দরকার আছে কিনা কোন দরকার নেই নামাজ তো করার কোনো নেই নামাজের কথা শুধু আল্লাহ তারা আকিগ সলা আর সলা শব্দ এসেছে এই সলাতে কি জিনিস উল্লেখ করা হয়নি এই পরে চাকার দেওয়ার কোনো দরকার হবে किसाना कुरान मध्य सब विस्तारित हदीस मध्य प्रत्येक इबादत को अस्वीकार कर एकम पलिसी कुरान मानी हादिस मईना क्यों हादी मानि कि हादीस हादी जरा संकलन करते नाम मिथ्या चालू करते सबसे शक्तिशाली दल मिथ्या हादी पावा गि हादी तैयारी कर আল্লা করিম কে হিফাজত করেছেন তেমনি ভাবে গুলোকে সংরক্ষণ করেছেন তফসিল বলেছেন যে উল্লেখ করেছেন কারণ গুলো বলেছেন সোহি এগুলো সাল্লাহাম নিজের পক্ষ থেকে বলেছেন এর কোনো প্রমাণ নেই বরং কোরআনে করিম সাক্ষ্য দিচ্ছে এগুলো নিজের পক্ষ থেকে তিনি বলেননি তিনি যা কিছু বলতেন সব ওইহ বলতেন যা কিছু বলতেন বলতেন সুতরাং রাসুলগুলো যদি বর্ণনা কিন্তু এর যে মর্ম রয়েছে এর যে বক্তব্য রয়েছে এই বক্তব্যকার এটি আল্লাহ রব্দুল্লাহমিনের এটি সুহলাম নিজে দেননি এখান থেকে প্রমাণিত কোরআন এবং সুন্লা দুইটাই মূলত বিশুদ্ধ সনাতণে দীর্ঘদিন পর্যন্ত যুগে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কিন্তু পরবর্তী সময় যখন মুসলমানদের মধ্যে লোক ইসলামে প্রবেশ করেছে ইসলামের ক্ষতি করার জন্য ইসলামে প্রবেশ করেছে ইসলামের ক্ষতি করার জন্য এদের মধ্যে কেউ ইহু দিয়েছিল ইসলামে প্রবেশ করেছে উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের ক্ষতি করবে যে ইসলামের মধ্যে বড় ধরনের জটিলতা তৈরি করবে এবং আমরা ইতিহাসের মধ্যে দেখেছি আপনারা ইতিহাস করেছেন বলতে পারবেন সারা অব্দি সময় মিশর এবং শিয়াতে ছিল এরা সবাই খ্রিস্টান ছিল এরা সবাই কি ছিল খ্রিস্টান ছিল কিন্তু ইমাম মানে তারা গুপ্তচর কাজ করত রাত্রি বেলায় আর প্রকাশ্যে তারা হচ্ছে ইমাম মসজিদের ইমাম এমনকি অল্প কিছুদিন আগে বা আপনার সিরাজগঞ্জের কাছাকাছি করার জায়গায় একজন ইমাম পাওয়া গিয়েছে সে খ্রিস্টান সেসব প্রমাণিত হয়েছে সে খ্রিস্টান চক্রান্ত ষড়যন্ত্র ইসলাম আহমদের মিথ্যা হাদিস আলু রাসুল সালিস বিপক্ষে তৈরি করেছে এর উপরে বিভিন্ন দল উপসলমানরা বিভক্ত করেছে একদল আলী তালে তার মুখে আল্লাহ মাহবুব হিসেবে সাব্যক্ত করেছে এবং তারা আলিমুদ্দিন আবি তালেবীর জন্য যত হাদিস তৈরি করতে পারেন মিথ্যা হাদিস তাদের মা হাদিস তরকারত অনেক মিথ্যা হাদিস তৈরি অনেক মিথ্যা আদিস হাজার হাজার মিথ্যা হাদিস তৈরি করে এমনকি মানে তাদের যে কিতাব লিখেছে আল কাফি এর মধ্যে চল্লিশ হাদিস রয়েছে সবগুলো আদিবাস মিথ্যা একটাও শহীদ আদিস নেই একটি সামনের মধ্যেও কোন সহি বর্ণনা তাহলে এ ধরনের হাদিস অসংখ্য এসে গিয়েছে কিন্তু রসুলের সময় এবং সাহাবিদের সময় আল্লাহ একদল সংরক্ষণ করার জন্য এমন ভাবে আল্লাহ সুবাহ তারা একদল লোককে ক্ষমতা দিলেন যে তারা সহি এবং জাইফ হাদিসকে পার্থক্য করতে পারলেন এবং এই কারণে সহি হাদিসগুলো আমাদের কাছে এখানে মিথ্যা প্রবেশ করার সামান্য তোমাকে আসলেন কেউ এসে নিতে পারে কিভাবে বললেন কারণ যাদের বর্ণনার মাধ্যমে এসেছে তাদেরকে এমনভাবে পরীক্ষা করা হয়েছে যে এমন ভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছে যে তাদের জীবনে কোন সম যার কারণে সেই হাদিস গুলো আমাদের কাছে সংরক্ষিত হয়েছে সেই হাদিস গুলো আমরা পেয়েছি এই কারণে যে মিথ্যা যেতে হবে এটা বিবেক দিয়ে কিন্তু বিচার করলে চলবে না বিবেক দিয়ে অনেক অনেকে হাদিসকে অস্বীকার করছে বর্তমানে সেটা চলবে না একটা উদাহরণ আমি দিয়েছিলাম হাদিস ও গত ক্লাসের মধ্যে সেটা আমরা বলেছিলাম হাদিস ও হচ্ছে পোলাটা কি করে দাও খাবারের মধ্যে পোলাটা ডুবিয়ে দাও কারণ এর এক পাখার মধ্যে থাকে জাম আর একটার মধ্যে থাকে কি ওষুধ সুতরাং রসীমুল্লাহ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন হাদিসটা অনেকের মাথা মুখে ধরতেছে না যে আল্লাহ ইসলাম তিনি ডাক্তারও না ইঞ্জিনিয়ারা কিছুই কি এগুলো কিন্তু দেখা গেল যে অনেক বর্তমান এই আধুনিক যুগের এই মেডিকেল সাইন্স বহু চেষ্টা করে পরীক্ষা করে শেষ পর্যন্ত দেখেছে যে না এই কথার মধ্যে সত্যতা আছে যদি সত্যতা নাও থাকে একজন ইমানদার এদের হচ্ছে সেটাকে মেনে নিতে কারণ এই হাদিসটা এই হাদিস বি এখন বিবেক দিয়ে এ হাদিসকে অস্বীকার করার কোন সুযোগ আছে কিনা এ হাদিসকে অস্বীকার করার কোন সুযোগ নেই যেমন দজ্জাল রসুল করেছেন এবং দজ্জালের ব্যাপারে রসুল উল্লাহ সুল্লাহ অনেক সতর্ক করেছেন অনেক সতর্ক করেছেন এখন একদম লোক সে না দজ্জাল না কেউ কেউ আবিষ্কার করেছে যে আধুনিক যে টেকনোলজি এটা হচ্ছে তার জাল আবার কেউ কেউ বলতে অনেক কেউ তার চেষ্টা করতেছে কিন্তু আসলে কি এটা হাদিসের মধ্যে যেহেতু স্পষ্ট করে তার সতর্ক করেছেন সুতরাং ইমানদার ব্যক্তি আছে এবং তার জাল বের হবে বিশ্বাস করতে তাকে এটা বিশ্বাস করতে হবে যেহেতু এই আদিস থেকে শহীস সাব্যস্ত হয়েছে তাহলে তার এটা স্বীকার করে থাকে তারা এটা ভুল হয়েছে যেমন আদিজ ওই অনেক বড় বড় আলম স্বীকার করেছে বলেছে যে আল্লাহ তাল্লাহ কোরআনে করেন নেই এবং একটি বিষয় করে আমরা বিশ্বাস করব। বিস্তারিত শহীহাদিসের প্রতি আলোচনা করেছেন এখন একজন লোক যদি বিবেক দিয়ে বলা যায় না মেয়েরা যে হাদিস আমি গ্রহণ করলাম না এটা বিবেক দিয়ে গ্রহণযোগ্য হবে না এটা যেতে হবে কিসের ভিত্তিতে এই মূল হাদিসের ভিত্তিতে হাদিসের মানে জ্ঞান রয়েছে সেই সায়েন্স অনুযায়ী আমাদেরকে বিচার করতে হবে হাদিসের সায়েন্সে যদি সেটা সহি হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য আর যদি দৈরিক বা দুর্বল সেটা গ্রহণযোগ্য নয় আজকের যে বিষয়টি শুরু নাম্বার সেভেন সাত নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাত্র আরেকটি মৌলিক দুর্নীতি হচ্ছে শরত যে সমস্ত শব্দ বা পরিভাষা ব্যবহার করেছে সেই শব্দ এবং পরিভাষা সেভাবেই ব্যবহার করতে হবে ব্যবহার করাটা বাধ্যতামূলক পরিভাষা নিয়েছে ইমান পরিভাষা হচ্ছে ইসলাম ইমান ঠিক আছে কিনা অর্থটা কি ইমানের ইমানের অর্থ কি হ্যাঁ ইমানের অর্থ কি বিশ্বাস না খোঁজ খবর ইমান অর্থ বিশ্বাস নয় এই যখন পরিভাষা আসে তখন ইমান দিয়ে বিশ্বাস নিয়ে আলোচনা শুরু করে দেয় বিশ্বাস নিয়ে আলোচনা শুরু করে দেয় বিশ্বাসের সম্পর্কে আলোচনা বহির মধ্যে দেখাব ইমানের আলোচনা বাদ দিয়ে কীরা বিশ্বাস আলোচনা শুরু করে দিয়েছে শুধু বিশ্বাসের নাম ইমান নয় ইসলামের পরিভাষাকে ইসলামের পরিভাষা হিসেবে ইসলাম যে শব্দ ব্যবহার করেছে সেই শব্দ ব্যবহার করতে হবে আমি আমার এক আলোচনার মধ্যে সেখানে বাংলাদেশ বড় আলম ছিলেন বড় বলছে যে বড় হতিব তিনি প্রধান অতিথি ছিলেন আমিও আমি ছোটখাটো মহিলা ছিলাম আরকি তা আমি বলতেছিলাম যে এই যে পরিভাষাগুলোকে বিকৃত করা হয়েছে সরাফকে নামাজে গণিত করা হয়েছে সিয়ামকে রোজায় গণিত করা হয়েছে আল্লাহকে খুঁজায় গণিত করা হয়েছে মানে এইভাবে যে মানে পরিভাষাগুলোকে পরিবর্তন করা হয়েছে ইসলামী পরিভাষাগুলোকে পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনটুকু ইসলামী শরীর কখনো গ্রহণ করে কিনা ইসলামী শরীরতের এই পরিবর্তনটুকু গ্রহণযোগ্য নয় ইসলামিক শরীরতের মধ্যে এই পরিভাষার এই পরিবর্তন গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় তখন তিনি আমাকে বললেন যে কেন এই শব্দের লাগলেন আপনি পরিবর্তন অসুবিধা কোথায় জিনিস কিন্তু ব্যাপারটা বুঝে দেওয়ার জন্য নয় ব্যাপারটা হচ্ছে ইসলাম এটাকে এভাবে করেছে উল্লেখ করেছে সুতরাং আসা শুরু করে জানার প্রত্যেকটি বইভাষা প্রত্যেকটি যেটা যেভাবে এসেছে সেটাকে সেভাবে মেনে নিতে হবে এবং শিভাবে মেনে নেওয়াটা রাজি মনে করে থাকে এজন্য জন্য আল্লাহ যে নাম যেখানে পরিবর্তন করা হয়েছে যেখানে আল্লাহর নাম ক্ষোধা করা হয়েছে ক্ষোধাকে আল্লাহ তালা নাম আছে রাখি হ্যাঁ আছে নাম রাখা যায় কিনা আল্লাহকে মুফতে কিনা হ্যাঁ একদল আল্লাহকে ক্ষুদা করে নিয়েছে আরেকবার বলতে বলছে একই জিনিস বাসার বাসার বাসার পার্থক্য বাসার পরিবর্তন ইসলামী শহীতে এই পরিবাসা अपरिहार्य भावे मिल नीत क्षेत्र मिलनीत एक क्षेत्र जो प्रकार शब्द आगे मानस आविष्कार करब्द जो सही सही देरी शब्द आल्लावहारा जाए आकदार क्षेत्र व्यवहार किया जाए जो बोल इमीभाषा का साउ এটা ইন্দ্রাহী করবে কিনা আমরা যাবি যে শরীয়টা আসলে তাসাগ নামে কোনো জিনিসকে স্বীকার দিয়েছে কিনা খুব ভালো দিয়েছেন শরীয়তের মধ্যে নামে কোনো পরিভাষা বা কোনো শব্দ ব্যবহার হয়েছে কিরা যদি বলেছেন তস নেই এটি পরবর্তী সময় আবিষ্কার করেছে তাহলে আমরা বলবো যে এই শব্দটাই হঠাৎ আমাকে একদম বলে সাহেব ভাই আপনি শব্দের শব্দ এত খেতা কেন যে শব্দের মধ্যে মেধায়ত রয়ে গিয়েছে সেটাকে ইসলামাইজ করা ইসলাম সামান্য অনুমোদন সেখানে দেয় না ইসলাম সামান্যতম অনুমোদন দেয়া দেখুন আল্লাহ সুবাহ তার সত্যার ব্যাপারে কতগুলো শব্দ ব্যবহার করেছেন পুরানে কেমন মধ্যে আল্লাহ করেছেন হ্যাঁ শুদ্ধ কিনা আশরফ শুদ্ধ কিনা আসীন হাও মানে হচ্ছে কোন একটা আসনে গিয়ে বসা বিশাল করলেন অধিকার ভুক্ত হল তার অধিকার অধিকারের মধ্যে আসলো এটা ওর অধিষ্ঠিত হওয়া পুরো তো আল্লাহ রব্দ অধিষ্ঠিত হন নাই আর্সের উপর আর্শ আল্লাহর মাখমুখ আল্লাহর সৃষ্টি তিনি আসের উপর উঠেছেন इस्तेवा शब्द पर सोजा अर्थ होता है आशे उठे बस्तर आशीर पर क्या आलोचनाईते शब्द के अर्थे व्यवहार करते मेदार्थी अर्थे व्यवहार अथवा अधिष्ठित हाथ अर्थे व्यवहार कर आशे अधिकार लाभ करमत हो তাহলে এই শব্দ প্রয়োগ করা যায় ইসলামীরা কিন্তু এর কাইফ কি এর ধরন কি এর ধরণ শব্দকে আল্লাহ তারা যেহেতু জানান নাই আমাদের জানার দরকার আছে না আমাদের জানার দরকার নেই কারণ সাহাযিরা জানান মনে করেন নাই বলেই তো আল্লাহ রসুল সাল্লাহমকে কোন প্রশ্ন করেননি সাহবিল এটা প্রশ্ন করতে পারতেন না যে আল্লাহ কিভাবে আসে উপর উঠেছেন কিভাবে আমাদের একটু মানুষ একটু তিনি বলতেছেন কেউ এই কথা বলেন আপনি তাহলে তো আল্লাহ আমাদের পায়ে চলে যায় আমরা বিদ্যালয় আমি অনুকূল তাকে কথা বলতেছি আর আপনি চিন্তা করতেছেন গলা দিচ্ছি সেখানেই আপনার মিডে এত ক্ষুদ্র যে অনুমূল মতলাক কি জিনিস সেটাই বুঝে নেবে অনুমূল মতলাক হচ্ছে প্রধান সৃষ্টি দেবের এটা হচ্ছে মতলাক আর আপনি চিন্তা করতেছেন আপনার পা আপনি আপনার ক্ষুদ্র চিন্তা এটা হয়েছে যে আপনার পাকে আপনি চিন্তা করতেছেন এটা সবচেয়ে বড় বল আল্লাহ আব্বুল্লা রহমিনের অনুমুল মতলাক হয়েছে আল্লাহ আবুল্লাহ আমাদের পায়েছে আমেরিকা তো আমাদের আল্লাহ কি দুনিয়ার আসমান বলতে কি বাংলাদেশের আসমানের উপর নাকি আমেরিকার शाल विभ्रांत बड़े विभ्राट विभ्रांत मूल कारण हम मानुष कल्पना स्वल्प ज्ञान दिए आल्लाब्दुलनाम केविक दिए विवेचना कर सूझ नहीं आल्लाब्बुल आलमीन क्या वर्णना करें नई धरन वर्णना करें नहीं वर्णना करके कारो को अधिकार नहीं बरन सहबीरा प्रश्न करें नहीं এই কারণে সল্ফিস মনে করতেন ও আর এ বিষয়ে প্রশ্ন করাটা বিরাট প্রশ্ন করারই দরকার নেই যেহেতু যেমন আপনার প্রতিপারক আসবেন এবং ফেরিস্তারা আসবেন সফা সারিবদ্ধভাবে এটা তো শাব্দিক অর্থ ঠিক কিনা এটা মিল নিতে হবে কিনা হ্যাঁ আল্লাহ আব্দুল আলমিন আসবেন এটা কোশ্ধ হবে মহাশয় যখন সমস্ত মানুষ বিচার হয়ে জন্য উপস্থিত হবে উত্থিত হবে তখন আল্লাহ সুবাহতালা আসবেন এতে পুরো সন্দেহ আল্লাহ রব্দুল অবশ্যই এই যা আর শব্দটা কোরআনে তেল আল্লাহ নিজে ব্যবহার করেছেন নিজের করেছেন সুতরাং আল্লাহ রব্দুল আলমিন না যিনি ব্যবহার ভাই অবশ্যই করেছেন আমাদের এক আলোচনার মধ্যেই এক ভদ্র মহিলা দাঁড়িয়ে গেলেন আল্লাহাম আল্লাহরী যে সমস্ত সাব্যস্ত হয়েছে আল্লাহব্রাহমিনের হাত আল্লাহব্রাহমীনের চোখ আল্লাহ আব্রাহীনের পা এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করতেছিলাম তখন তিনি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে তিনি বললেন তাহলে আল্লাহ আবুল্লা আলমিন আপনি কি গুরু সাব্যস্ত করতেছেন না গুরুটা সাব্যস্ত করতেছেন আমি বললাম যে আপনি যেটি ক্ষুদ্র চিন্তা করেছেন সে চিন্তা করি আল্লাহুল সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করেছি আর যেটি সাব্যস্ত করে নাই সেগুলো সম্পর্কে আমি একটা শব্দ বলি সেগুলো সাব্যস্ত করার কারো অধিকার নেই কেউ সাব্যস্ত করতে পারবে না কিন্তু যেটি সাব্যস্ত করেছে আমি সুপল জামাত সেটা সাব্যস্ত করতে বাধ্য সেটা ওয়াজিব একদম করতেই হবে আল্লাহুল রহমেন নিজের জন্য যে সাব্যস্ত করেছেন সেটা অবশ্যই সাব্যস্ত করতে হবে فأنت تقوم بشكل شبط في الوقت بعد أن يصبح شبط في الوقت وشبط في الوقت الله رب العالمين صفات دولة مدده على دبن الله رب العالمين صفات قرآن الكريم مدده اشت اشترك صفات الله سبحانه وتعالى برنا قرأت إِنَّ اللَّهَ رَا يَسْتَحِي أَنْ لَضْرِبَ مَثَلًا مَا دَعُودَ تَلِفَ আল্লাহ তালা কোরআনে কালিমুখী বলেছেন আল্লাহ রবুল্লাহাম লজ্জা করেন না বেশ আল্লাহ রবুল্লাহ রজ্জা করেন না যে আইয়া দুরি বামা তোমাদের জন্য একটা উদাহরণ দিবে যেটা বা উদাহরত একটা মশা তামা ফথবা মশারছেও ক্ষুদ্র কোন তাড়ির উদাহরণ আল্লাহ রবুলাহিন তোমাদের জন্য দেবেন পেশ করবেন এটা আল্লাহ রবুল্লাহমিন লজ্জা করেন না এতে আল্লাহ রবুল্লাহ লজ্জা নেই করেন না এখন এখান থেকে কি কোন ব্যক্তি এটা বলে আলাম যতটুকু তারা সাব্যস্ত করেছেন এর বাইরে এখান থেকে কোন ধরনের সেব বের করা যায় কোথাও আল্লাহ তার জন্য খবর দিয়েছেন মাধ্যমে কাজের সে সেই কাজটুকু সাব্যস্ত হবে সেখান থেকে কোনো ধরনের সেফত ব্যাপারে জায়গ দেয় কোথাও সেফত ব্যবহার করেছেন সেই সেফতটুকু ব্যবহার করবে এই অতিরিক্ত ব্যবহার আল্লাহ রবীকে জায়জ দি সুতরাং একজন লোক আপনি বলতে আল্লাহ সাকার গুলো আল্লাহ রবুল্লা তার জন্য যতটুকু আকার সাব্যস্ত করেছেন কিন্তু কোথাও আল্লাহুল আহমিনের কথা বলেন যে আল্লাহ এই শব্দ ব্যবহার করা হারাম শব্দ ব্যবহার করবে না যে শব্দের বিভ্রান্তি রয়েছে আল্লাহ আমি ভুলে গিয়েছি লেখকের নাম সহ আমার মুখস্থ ছিল কিন্তু এই মুহূর্তে ভুলে গিয়েছে আল্লাহ সাকার আরে কোথায় পেয়েছি আল্লাহ আব্দুল তার আকৃতির কথা বর্ণনা করেছেন তার আকৃতি আছে এখান থেকে ইমাত করে এখান থেকে উদ্ঘাটন করে আল্লাহ করেন এই জন্যে এ ধরনের কোন বক্তব্য পাবেন না এটা হচ্ছে মানে আলফাজতে যে সমস্ত শব্দ ব্যবহার করেছে সেগুলো ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে সেভাবেই করতে হবে এই কারণে আল্লাহ শেবাহ শেফাত যেগুলো আসছে যেগুলো যেভাবে আসছে শেফাত ঠিক সেগুলো সেভাবে মেনে নিতে হবে যে শেফাত আল্লাহ আসে নাই সেই সিফাত ব্যবহার করে আল্লাহ দেখবেন একজনের নাম আছে নাকি এখানে কেউ আছে নাকি এরকম কেউ আব্দুল মুক্তাল আল্লাহ তালা কোন নাম আছে কিনা মোতালা কেউ গোলাম মুক্তাল আল্লাহ তালা কোন আল্লাহ রহমে নাম সাব্যস্ত করে হত্যা এটা কোনদিন হবে কিনা আরাম এরাম প্রেক্ষাপটের নাম হয়ে গিয়েছিল আল্লাহ রাসুল সাল্লামের দাদার নাম আল্লাহ রাসুল দাদার নাম কি ছিল বলতে পারবেন কিনা কেউ হ্যাঁ ঝুলে দাঁড়ানো এখানে আল্লাহ রাসুল সাল দাদার নাম একজন একজনের না তার নাম ছিল শাহিদা তার নাম ছিল শাহিবা তিনি কুশাই ওই মানে কুশাই ওই পরিবারে তিনি লালিত পালিত হয়েছেন মদিরাতে গিয়ে লালিত পালিত হয়েছেন মদিয়া থেকে মোত্তারের যখন তাকে মক্কায় নিয়ে আসলো তখন লোকেরা বলতেছিল যা আল মোত্তালি বুবু মোত্তালের আসছে মোত্তালের সাথে তার গোলাম আসছে মনে করছে এটা তার গোলাম আর সেটা তার ভাইয়ের ছেলে তার ভাইয়ের ছেলেকে মানে সে কি করেছে মদিরা থেকে উদ্ধার করে নিয়ে এসেছে মক্কায় নিয়ে এসেছে সেখান থেকে তার নাম হয়ে গেছে আব্দুল মো তালেব তার নাম আসলে আব্দুল মো তালেবাই তার নাম হচ্ছে তার নাম হচ্ছে কি সেইদা এটা হকবুর আলম তার যেই শেফাত গুলো তিনি বর্ণনা করেন নাই সেগুলো সাব্যস্ত করা যাবে না আপনি দেখবেন আউস আমি আমাদের যে মসজিদে আমি জুবান নামাজ পড়ি সেই মসজিদের মধ্যে সেখানে আল্লাহ রা আলমের এত নিকৃষ্ট সেফাত উল্লেখ করে যেগুলো মানে যেই সেফাত উল্লেখ করলে যদি কেউ বুঝত তাকে হত্যা করা উচিত এটা আমি বরাস্ত শুনে যাই কি করবো খেয়াল রাখবেন নিজেরা সেফার তৈরি করে দিয়েছে আল্লাহ একটা সিফাত দিয়েছে আল্লাহ আমি উল্লেখান আমি উল্লেখ আল্লাহ করে সেফাত আছে কিনা আছে কোথাও শুনছেন আল্লা তালা সিফাত আমি মুরা চানারা আল্লাহ রবুল আলমিনের শেফাত যখন দেখলো যে আল্লাহ তালার সিফাত সেগুলো আর নাম আল্লাহ রবুল আলমিনের নাম এবং শেফাতের মধ্যে দেখা যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে তখন মহতা আল্লাহ সেফাতে পারি না সেফা দিলে আল্লাহ রব্লুল আলমিনের শেফাত নিয়ে কোন দিন যাবো প্রত্যেকটা সেফাত একটা আল্লাহ সাব্যস্ত হয়ে যাবে তার দুটো লীলা হয়ে যাবে মাবুদ বুধ একাধিক হয়ে যাবে আল্লাহ ঠিক থাকুক সেফাত সব করে বসছে এটা হলো মতাজরা আসলো মমতাজরা বিপরীতে এটা হলো ফালসাফারা দার্শনিকরা দার্শনিকরা আল্লাহ আব্রাহের সেফাত দিতে কি বলছে যে সিফাত আল্লাহ তালা দিয়েছেন এগুলো ঠিক হয় নাই এগুলো আল্লাহ আব্দুল আলমিন নিজের জন্য এই যে শেফাত গুলো দিয়েছেন এগুলো ঠিক হয় নাই আল্লাহ আব্দুল আলমিনের জন্য যে শেফাত গুলো দেওয়া দরকার সেগুলো হচ্ছে এই এই তারা নিজেদের পক্ষ থেকে শেফাত তারা তৈরি করে দিয়েছে তার মধ্যে একটা বড় সেফাত হচ্ছে আল কাদবেন যে যত কিতাব আছে আকৃতার যত বই আছে বাংলাদেশে সবগুলো মধ্যে আল্লাহ তারা উন্নয়ন সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আল্লাহ কাদিম নাম আল্লাহ শব্দ শুদ্ধ হোক এটি জায়গ দে আছে শুদ্ধ হতে পারে ব্যবহার শুদ্ধ হতে পারে ব্যবহার শুদ্ধ হব বলেই এটা আল্লাহ আল্লাহ ব্যবহার করা এ বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা সেদিকে আমি যাচ্ছি না মূল মতো হচ্ছে আল্লাহ রব্ল আলহামের করে নিজের পক্ষ থেকে তৈরি করে দেয়া জায়জ দে যদি কেউ তৈরি করবে হবে এবং বেদাতি পরিভাষা হবে বেদাতি পরিভাষা जमात करेंहन करते शेद माध्यम हो गए जब मीरा शब्दा शब्द हराम कि मीराज शब्द शब्द कतम এটা হারাম কিছুই না কিন্তু কবিতা আবৃত্তি করা হয় গান বা কিছু গান বলা হয় থাকে কিছু শ্লোক বলা হয় থাকে যেখানে নারী পুরুষ কখনো নারী পুরুষ ভিন্নভাবে অথবা কখনো নারী পুরুষ একসাথে সেখানে দাসুল উল্লাহ নামে কিছু এবং সেটা ঘটা করে একটা আনুষ্ঠানিকতা করা হয় তাকে সব উদ্দেশ্য এই যে এই শব্দ আছে আলোচনিত জামাতের কাছে এই যে মানে কোন মানে গর্বিত শব্দ আলোচনিত জামাত কখনো এই ধরনের বেদাতি শব্দ প্রয়োগ করে না বেদাতি শব্দ ব্যবহার করবে না দেখবেন আল্লাহ নিরানব্বইটা হয় আল্লাহ রবাহিনের জন্য নিরানব্বইটি নাম রয়েছে একশো একশো টাকা একটি কম নাম রয়েছে আল্লাহ রাহমিন ফামান আদহা واحসাھا دخل الجنه যে বলকে জানা كله এবং বলকে কথাந்தோবি সংকল্প করলো সে জান্নতে প্রবেশ করবে এটা সুবখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এখন শুন আল্লাহ আল্লাহ তাআলা যদি 90 নাম থাকে তাহলে রাসূলের 90 নাম থাকবে কেন তিনি গোদ আতিয়া করে দিবেন না বহুতcalendare পাওয়া যায় ক্যালেন্ডার মধ্যে দেখবেন নাম যত প্রকারে আল্লাহ নাম রাসুলের নাম একসাথ করে দিয়েছে অনেক জায়গায় সব নাম একসাথ করে দিয়েছে কি উদ্দেশ্য হচ্ছে রাসুলকে আল্লাহর সম্পর্কে নিয়ে দেওয়া এই ব্যবহার রসুলাম নিজের জন্য যে রকম ব্যবহার করেন নাই রসুল্লাহ নিজের জন্য যে শব্দ ব্যবহার করেন নাই সে শব্দ ব্যবহার করাও যাই আরো শুরু করে দেওয়া সেটা ব্যবহার করবেন না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলে গেছেন ওয়ালা ইত্তলু বিমা আতরাফুন নাসা ফি ইসমা মারিয়াম তোমরা আমারেparis malangun করোনা যেমনিভাবে এইসব মারিয়মের ব্যাপারে খ্রিস্টানরা ষড়ঙ্গন করেছে যেমনিভাবে খ্রিস্টানরা এইসব মারিয়মের ব্যাপারেparis ষড়ঙ্গন করেছে তেমনিভাবে তোমরা আমারেparis ষড়ঙ্গন সুতরাং তোমরা বলো আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং তার রাসুদ রসুলের সবচেয়ে বড় তিনি রাখা করে দিয়েছেন আর সেখানে আল্লাহ রসুল নামে হাজার রকমের নাম তৈরি করে দিয়েছে এ ধরনের বেদাতি শব্দ ব্যবহার করার কোন সুযোগ নেই এবারে বেদাতি শব্দ সম্পর্ক করলাম তাহলে বেদাতি শব্দ পরিবার করতে হবে সরিয়ায় যে সমস্ত ব্যবহার করতে বলেছে সেগুলো বাহ্যতামূলক ব্যবহার করতে হবে এখন কি শব্দ আছে এই শব্দগুলো এগুলোকে বলা হয়ে থাকে আই ফায়ার মহম্যালা সম্ভাবনা শব্দ ভালো মানে শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে অশুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে শব্দ বলেন বলতে পারেন কিনা দেখি একটু ইস্তেহাত করেন একটা শব্দ মনে পড়ে এরকম আল্লাহ সর্বত্র বিরাজমান এটা শুনে আসছে এরকম কোন কথা হ্যাঁ আল্লাহ বিরাজমান আরে আল্লা সর্বত্র এবং এই শব্দটা মানে এটা কি গর্ভিত নিষিদ্ধ সম্ভাবনা আছে এটা একদিক থেকে সঠিক হওয়ার আরেক দিক থেকে গর্ভিত নিষিদ্ধ হওয়ার কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন কোরআন কারীminLength আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি সব কিছু জানেন এবং সব কিছু দেখেন সর্বদষ্ট সর্বসত্তা ওয়া হুআস-সামিউল বাসীর আর সব কিছু তিনি জানেন সব কিছু তার আইমিনে রয়েছে তার আইমিনে বাইয়ে কোন জিনিস নেই এবং তিনি মা তোমরা যেখানেই থাকো যেখানে তিনি তার জ্ঞান তার আইন তারা জানা সেখানে তার যদি আইনকে সর্বত্র বিরাজমান বলা হয় তাহলে এই কথা ঠিক আছে দিক থেকে জ্ঞানের দিক থেকে দৃষ্টির দিক থেকে শ্রবণের দিক থেকে তিনি সর্বত্র বিরাজমান এতে কোনো যদি বিরাজমান মনে করা হয় এই দিক থেকে যে তিনি তার সত্যগত দিক থেকে তিনি সব জায়গায় বিরাজমান রয়েছে তাহলে এটা সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় কুপু জাটি সবচেয়ে বড় সিদ্ধা তাহলে এই শব্দ ব্যবহার করা যাই হবে কিনা এবার প্রতীন হ্যাঁ আপনি কি করেন তাই হবে না না এই শব্দ নিয়ে আপনি কেন এত বারাবারি করতেছেন আল্লাহ কিন্তু সর্বত্র বিরাজমান ঠিকই আছে তখন আমি তাকে বলবো না कारण शब्दता शब्द शब्द शब्द नहीं जमण शब्द व्यवहार करें शेखी रहा मजूल फता उल्लेख कर शब्द जो कारो आर शब्द बहुत आस प দীর্ঘ আলোচনা আছে এইগুলোর উপরে এগুলোর উপর একটা বিন্দু বই রয়েছে এটা একজন ছিলেন আল মানাহি আল লাজিয়াহ যারা আপনি পড়তে পারেন যাদের পড়ার সুযোগ আছে পারবেন আল মানাহি আল এই বইটা তিনি লিখেছেন মানে এই বিষয়ের উপর শুধু আলোচনা রয়েছে আমরা তো যেটুকু আলোচনা করার এখানে সেইটুকু শুধুমাত্র আমি মূলনীতিটুকু বলতেছি আলোচনা হচ্ছে যদি কোনো এ মহামাল শব্দ শব্দ এই ভালো হল কি রাখে সম্ভাবনা রাখে খারাপ রাখে। এই ধরনের শব্দ পরিহার করবে আলোচনাত জামাত এই ধরনের শব্দ ব্যবহার করবে না এই ধরনের শব্দ ব্যবহার করবে না আলোচনায় জামাত কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এই ধরনের শব্দ ব্যবহার করলে मैंने आज केवर कर स्टाडी नियत गो नागल मान मान एगारश मान शतार शतुते ही आविष्कार जविष्कार कर যে সমস্ত আলেমরা আবিষ্কার করেছেন এগুলো তাদের উদ্দেশ্য ছিল যে এই লোকেরা নামাজে আসলে নিয়োগ ধরা দিল একটা নিয়ত আবিষ্কার করে তাদেরকে এটা ধারা দিল যে এটা নিয়ে যখন করবা তোমার নামাজের প্রতি বিনোদন হবে এখন তুমি নামাজের প্রতি প্রবেশ করলাম এরপরে আল্লাহ নামাজের প্রতি যাবা এটা একটা ধারণা ছিল সে সময় এই ধারণা নিয়েই মূলত লোক এটা আবিষ্কার করেছে তাদের এই বিশ্বাস ছিল কিন্তু এটা শেষ পর্যন্ত এতটুকু করেছে নিয়োগ না করলেন না করলে আমারই হবে না এটা প্রযুক্তি বর্ণনা করা শুরু হয়ে গেছে এটা সভাপ বনা করা শুরু হয়েছে হচ্ছে এটা আরো এবং তার বক্তব্য এমন ভাবে এটা মুখস্থ করানো শুরু হয়েছে তাহলে এটা কি এখন এক সৈলতের প্রতি লাভ করেছে थारे व्यवहार करी थानी मत रूप व्यवहार कर আপনি কি মানে কি বলতে চান তিনি ব্যবহার করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এটা রূপান্তরিত হয়ে গিয়ে এক পর্যায়ে বাদতে রূপান্তরিত হয়ে যাবে এক এটা হয়ে যাবে। শেষ পর্যন্ত সেখান থেকে আর বান থেকে পারবেন না ফিরাতে পারবেন না এই জন্য তাহলে শুনে তোর যে হচ্ছে এই ধরনের কোন সম্ভাবনা আমার শব্দ যদি আসে এই সম্ভাবনাময় শব্দ কখনো ব্যবহার করবে পরিহার করবে সব অবস্থা পরিহার করবে বর্জন করে জানব সেটা বর্জন করে চলবে মধ্যে অনেক কথা আছে এবং এগুলোর উপর ভিন্ন ভিন্ন বইয়ে রয়েছে প্রত্যেকটা পয়েন্টের উপরে ভিন্ন বইসি সুরেশাম সম উল্লাহুল্লাহমের জন্য শুধু সাব্যস্ত হয়েছে হচ্ছে সকল প্রকার গুজা এবং পাপ কাছ থেকে নিজেকে মুক্ত রাখা বা মুক্ত থাকা এটা হচ্ছে এসমত আর এই অ্যাসমত পাপ থেকে মুক্ত থাকা একমাত্র এবং রবিদের জন্য সাব্যস্ত হয়েছে এখানে আমরা যেহেতু আমাদের আলোচনায় যদি আরো নিয়মিত কথা আমরা এখানে নিয়ে আসবি আমার উন্মত কখনো বিভ্রান্তির উপর ঐকমত্যে পৌঁছবে না তাহলে এখানে তো সাব্যস্ত হচ্ছে উম্মত এই জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাহলে তাদের সাব্যস্ত হয়েছে তারা কখনো বিভ্রান্ত এবার একমত বেরা যেহেতু রসমুল্লাহ ইসলাম হাদিসের মাধ্যমে করেছেন বর্ণনা করে গিয়েছেন হাদিসের মাধ্যমে সে হয়েছে সুতরাং রসমুল্লাহ বক্তব্যের কারণে উন্মাতের সমস্ত কি সাব্যস্ত হয়েছে ইসমত সাব্যস্ত হয়েছে একক কোনো ব্যক্তি নয় ওহা দুহা এবার আসতেছি একক কোনো ব্যক্তি উন্মাতের তারা ইসমাতি মিনহুম তাদের কার জন্য কোনো ইসম্মত সাব্যস্ত হয় কার জন্য কোন ইসমত সাব্যস্ত হয় সুতরাং কোনো ওর জন্য কোন তথাকথিত গৌস কুতুবের জন্য কোনো অধিকাগত বিশ্বামের জন্য ইস্প সাব্যস্ত হবে কি না কোনো ব্যক্তির ইস্প সাব্যস্ত আমি সেই ফুলের ইস্পত সাব্যস্ত হবেনা অনুরূপ ভাবে কোনো আলের নেই কোনো আনন্দ সাব্যস্ত হবে না ব্যক্তি এটি অবস্থায় কারো বলা নেই মুসলিম হয়ে গেছে কি গুরু অনেক দীর্ঘ আলোচনা বিশাল এক বিভ্রান্তি তৈরি হয়েছে আলোচনোতল জমাতের বাইরে গিয়ে একজন লোক সুবিবাদী দৃষ্টিভঙ্গি যারা দোষণ করে থাকে সুবিবাদী দৃষ্টিভঙ্গিতে যারা বিশ্বাসী তারা মনে করে থাকেন যে তাদের যেই শেখ আছে তাদের যে পিড় আছে অথবা তাদের যে বুঝুর্গ আছে তার জন্য তারা শেখের জন্য তাদের দুটি শর্ত শেখের হাতে বায়াত হওয়ার জন্য দুটি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে কুরুদনের প্রশ্ন করা যাবে না প্রশ্ন আরাম আমাদের ওখানে তো আপনার লিখিত করতে পারবেন প্রশ্ন আবার দাবা সেই মুখে প্রশ্ন করতে পারবে ওখানে প্রশ্ন করা একেবারে হারাম নিষিন্দি প্রশ্ন করতে পারবেন প্রশ্ন নিষিদ্ধ দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ওই শেখ ওই পুর ওই বুঝর্গ ওই তথা ওই যে দিয়েছে সেটা হয় আওয়াজ এর অর্থ কি এর অর্থ হচ্ছে এবং বিশ্বাস ও বিশ্বাসী দেবন্দী আলেন্দা আল্লাহ তাদেরকে হৃদয় দান করুন ফানের মধ্যে অন্যতম উদ্দান্তি দেবন্দী যে তারা এই বিশ্বাসে বিশ্বাস করা থাকে তারা মনে করে থাকেন যে তাদের ঈশ্বায় বুজুর্গ যিনি আছেন তিনি যেটা বলেছেন সেটা যদি মিথ্যা হয়ে থাকে বা তাহলেও কিন্তু সেটা হক সেটা যদি ভুল হয়ে থাকে আমার হারিস অনুযায়ী তারপরেও সেটা হক এই বিধান আহ সর জামাত কখনো এই বিধান কখনো গ্রহণ করে না কত্থ বলি এটা এটা একটা প্রশ্ন হতে পারে যে কোর থেকে এই জিনিসটুকু আসলো তাদের কাছে তারা আসলে কিভাবে এটাকে মানে আবিষ্কার করলেন আবিষ্কার করার জন্য তারা আসলে অনেক জায়গায় যান খুব কাছিং এটা ছিল সেটা ছিল শিয়াদের মধ্যে শিয়ারাই সর্বপ্রথম যেমনিভাবে নদীদের অস্মত সাব্যস্ত করেছে তেমনিভাবে তাদের ইমামদের অস্মত সাব্যস্ত করেছে ইমামদের জন্য স্মত সঙ্গে সাব্যস্ত করেছে তারাই ইমামদের জন্য শরীয়তের অধিকার পর্যন্ত সাব্যস্ত করেছে মূলত শিয়ামের থেকে এটা শেষ পর্যন্ত সুখীদের কাছে এসেছে শিয়া মনে করে থাকে যে তাদের যত ইমাম আছে সমস্ত ইমামটা মাসুম প্রত্যেক বেগুনাম ইস্পাত প্রকাশ্যে মনে করতেছে এই ইমামও কি বেগুনাম আসুম ইস্পাত তাদের কাছে তারপরে ইমাম সরিয়ে দিতে পারেন এই তারা ইমামদেরকে মনে করে তাকে তারা সরিয়ে দিতে পারে সরিয়ে বিধান দিতে পারে অনুরূপভাবে তাদের ইসমত সাব্যস্ত করেছে শিয়াদের থেকে মূলত এই বাদী পেয়েছে কিন্তু আদৌ আসলে আল্লাহ রসুল সাল্লাহাম কোন সাহাবির ইসমত সাব্যস্ত করেছেন সাহাবিদের ব্যাপার আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম কখনো কোন সাহাবির ইসমত সাব্যস্ত করেননি কোন সাহাবিদের কোন কারণে যদি ভুল হয়েছে সেটি প্রমাণিত হয়েছে কাছে সেই ভুলের জন্য তাকে শাস্তি দিয়েছেন शिशन से बन किए दिएम सब्स्त करें नाई क्योंकि एक जिन सह सब्यस्त करदालत रसम्लाम स्वर दिए सब्यस्त कर दिए ग समस्त सहबीदे आदालत बेपारे धोने प्रश्न उत्थन करा उन्म्मत का उम्मतर का नहीं কেন যাই আল্লা রসুল সাল্লা আসাদ সাহাবিরা সবাই আদিন তাদের আদালত সাব্যস্ত হয়েছে তারা এই দিনের ব্যাপারে আল্লাহ রসুল সোল্লা ইসলামের বক্তব্যের ব্যাপারে হাদিসের ব্যাপারে শরিয়তের ব্যাপারে তারা যে বক্তব্য দিয়েছে এক্ষেত্রে তারা আদেন এতে কোনো সন্দেহ নাই উম্মাতের কারো কোনো সদেহ করার অবকাশ নেই এই ক্ষেত্রে যদি কোনো জাহালত তৈরি হয় যেমন আদিজের মধ্যে না ক্ষেত্রে নাম যদি উল্লেখ নাও থাকে তাহলে তার আদালত সাব্যস্ত হয়েছে। সুতরাং এটা তার আদালতের জন্য যথেষ্ট আল্লাহ রসুল সাল্লা আসলাম সাহাবির যখন বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ করেছেন এমনি মানে এমনি এমনি করে দিয়েছেন ব্যাপারটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে সেই মর্যাদা পেয়েছেন বলেই সেই মর্যাদা উত্তিমের বলেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাদেরকে সেই মর্যাদা দিয়েছেন সেই পর্যাদা তারা উত্তীর্ণ হতে পেরেছেন কিন্তু এখানে দেবন্দী আলেমদের মাঝে আর মধুমী সাহেবের মাঝে এক বড় ধরনের চেতনা তৈরি হয়েছে রাতরা কিনা এক বিশাল রয়েছে সেই হচ্ছে এই আলেমরা মনে করেন যে আল্লাহ রাসুদ সাল্লাহ সাহাবিরা সবাই না এটা কেউ বলে হ্যাঁ প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে সাহাবিদের মধ্যে মানে সাহাবিজ করছে না প্রমাণিত হয়েছে কিরা হয়েছে তার অভিযোগের মধ্যে গুণা প্রমাণিত হয়েছে সুতরাং সাহাবিদের আল্লাহ রাশুসালামের কোন সাব্যস্ত হয়নি যদি কেউ বলে থাকেন যে সাহাবিদের সাব্যস্ত হয়েছে তাহলে সে বিভ্রান্ত বর্ভ্রস্তি মন্দিরা এটা কোন সুন্দর আদালত সাব্যস্ত হয়েছে কিন্তু আল্লাহ রাশুসম সাহাবিদের কারো ইসমত সাব্যস্ত করে যাননি কারো সাব্যস্ত করে এই কারণে কোন যদি ইস্তেহার করে থাকে আর সেই ইস্তেহার যদি মেধা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা করলে না একটি ঘটনা আমি বলবো সেটা হচ্ছে রসুল সালাম একদিন মার্দুলি কাবেরাইনি যদি কোবর এর পাশ দিল্লাম অতিক্রম যাচ্ছিলেন তাকে জানানো হল তিনি জানতে পারলেন যে এই দুটি কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে তারা এই দুজন তাদের কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে রাসুলকে তোমার রসুল্লাহ কারণে বলবেন আদেশের মধ্যে এসেছে তাদেরকে বড় ধর্মীয় গুণার জন্য মানে শাস্তি দেওয়া হচ্ছিল ব্যাপারটা আমার নয় আমার তারা স্থানীয় মিনাল বউের মধ্যে এসেছে তাদের একজন পেশাব থেকে যথাযথ পবিত্রতা হাসিল করতো না আদেশের মধ্যে এসেছে আর দ্বিতীয় ব্যক্তি সে সৌগ্রহী করত। দ্বিতীয় গুণা কিন্তু একবার ছোট ওরা যদি রসুল বড় বলেন তাই কিন্তু গুড়া একবার ছোট ওরা আমি যেটা বলতেছিলাম সেটা এটা না তখন রসুল কি করলেন একটা খেজুরের ডালটাকে এভাবে দুভাগ করিলেন দুভাগ করলেন দুভাগ করে রসুল সাল্লাহ একটি খেজুরের অংশ এক কবরের উপর কি করলেন রাসুল্লাহলাম প্রচিত করলেন গেঠে দিলেন আরেকটাকে আরেকটা কবরের উপর দিলেন এরপরে রসুল বললেন তাহলে সম্ভবত আল্লাহবুল এই কারণে তাদের কবর আজাবটা হালকা করবে হাদিসটা কিন্তু সমাজের দেখতে পাচ্ছি সহি হাদিস সহি হাদিস বুঝেন ভালো করে বুঝেন এখানে অনেক কথা রয়েছে অনেক কথা হয়েছে দীর্ঘ আলোচনা রয়েছে আলোচনা রয়েছে এই দুজনের জন্য দোয়া করলেন রেসমুল্লাহাম আর এই দোয়ার সিম্বনটুকু ইসলাম রাখলেন এই দুইটা দুইটাকে করে দিলেন হাদিসের মধ্যে খেজুর করে নিলেন বুঝে আসছে কিনা খেজুর দীর্ঘদিন পর্যন্ত কি থাকতো এই দ্বালাটা সতেজ থাকতো এবং হয়তো এটা গাছ আগারে হতো পরবর্তী সময় উঠত গাছ গাছ আকার ধারণ করতে পারতো কিন্তু যেভাবে দুভাবে বাদ করে নিয়েছেন এরা তুলছে পরে এটা কি হয়ে যাবে খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল তার আহু আজ রাসুল্লাহ সাহাবিদায় শুধুমাত্র তার কাছ থেকে পাওয়া যায় তিনি কবর দেওয়ার পরে খেজুরের ডালা এভাবে কি করেছেন কবরের উপর তিনি এভাবে পুতেছেন এছাড়া আল্লাহ রসুল সহজম সাহাবিলা কেউ করে নাই এখন আব্দুল্লাহ গ্রহণযোগ্য হবে কিনা এটা আল্লাহ রসুল ইস্তাহাবের বিষয়টি তিনি হয়তো উপলব্ধি করতে পারেন নাই বুঝে আসছে কিনা তিনি বিষয়টি উপলব্ধি করতে পারেন নাই আল্লাহ রসুল সাল্লাম ইসলাম মূলত এখানে তাদেরকে দোয়া করতেছেন দোয়া করেছেন দোয়া করেছেন বলছেন আল্লাহালা আল্লাহ যে এই দুটোর কারণে আল্লাহ করবেন ক্ষমা করবেন এখান থেকে আমি যে কথাটুকু বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমল ব্যক্তিগত কোন আমল যদি সেটি আল্লাহ রসুলের সাহাবিদের অথবা হাদিসের পরিপন্থী প্রমাণিত হয় তাহলে সেটা কোনদিন এবাদশী গ্রহণযোগ্য হবে না এবং তার জন্য কোন সাব্যস্ত হবে না তার জন্য কোন সাব্যস্ত হবে না কেউ যদি বলে থাকে তাহলে তিনি ভুল করেছে সাহাবিদে কোনো সবারই যে বসুন না এখন এখতলাফ কেমন পর্যন্ত যাববে আমার কাছে কয়েকজন এসে বলছে ভাই একখতলাফটা কমানো যায় না তার মধ্যে কমানো কমানোর যে প্রস্তাব দিয়েছেন সেটা ফকে পুরো অবস্থায় কমানো যাবে না উপরে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষ এখতলাফ কিন্তু এখতলাফ করে এখতলাফকে খেলাফ রূপান্তরিত করা যাবে না বিবাহ রূপান্তরিত যাবে না এখতলাফের মাধ্যমে ঝগড়া বিবাহ দেওয়া যাবে সময় সাহাবিদের সব সমস্ত সাহাবি একমত পোষণ করতেন ব্যাপারটি এমনকি না আপনারা জানেন যেহেতু স্জুল্লাহ তালাহু সরাই নির্বাচালের মধ্যে পাঁচটি মাস আলের মধ্যে সমস্ত সাহাবীর খেলাফ করেছেন সমস্ত সাহাবীর তখন জায়দু বিশা পেতরজ্জিয়ালুকে ছাত্র বলতেছিলেন যে এখন আজকে যদি আপনি মারা যান আপনার বক্তব্য গ্রহণ না করে তারা তো বক্তব্য কিন্তু কোন সাহাবি একফের কারণে সেটাকে খেলাফ রূপান্তরিত করেছে সেটাকে বড় ধরে বিবাদ করেছে এটি প্রমাণিত হয় না কারণ বলছে যদি কোনো একফ হয়ে থাকে এর মারাড হচ্ছে এর প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমার যে অঙ্গাল কিতাল বা সুন্না সেটাকে কিতাব এবং সূন্যার কাছে নিয়ে আসত সমস্যা হচ্ছে আমরা কেউ অব্যত্রীর কাছে নিয়ে যাই কেউ অব্যত্রীর কাছে নিয়ে যাই আরে আমার চেয়ে বড় আলেম কি আছে আমি আমার কথা শুনবে না একজন মানে বড় আলেমে তো তার মসজিদের মধ্যে আরেক আলেম আসতে আসে না তো তিনি যে প্রতি মানে এটা উল্টা মতো আনিয়ে আমাকে সবসময় বলে যে মানে মাসারা দেওয়ার জন্য নামাজের পরে আমার জন্য আমি নামাজের পরে না কারণ লাগবে কারণে যাবে এখন যে কোনো কারণে সমস্যা হয়ে যেতে পারে এগোতে লেগে যাবে আমাদের সমস্যা হচ্ছে এখানে আমাদের ইগোতে লেগে যাচ্ছে না আমি সেই ফুলের হতে পারে না আমার আরেকজন বড় আলমের গুণ হতে পারে না রহমতুল্লা যে মাসে অমরিব রহমতুল্লাহকে বললেন যে না তোমার এই মাসের আমার পছন্দ হলো আমাকে অমুক কাছে নিয়ে দাও অমুক কাছে নিয়ে যাও ইমাম ইমাম তার সত্য তার মাকে অলমে আলমের কাছে নিয়ে গেছে সে আলমে হাসতেছে ইমামকে দেখেছে যে তার মাসালা তার মাং মাসাল ব্যাপারে আমরা আমাদের ইগত ধরে যায় আরে আমি বলছি আমি বলছি এটাই হক এটাই গ্রহণ ইসলাম আসলে এটার নাম নয় হকের থেকে করতে পারতো হওয়ার নাম হচ্ছে হক সত্যের দিকে আসার নাম হচ্ছে সত্য আমি বলি এখানে শিশু সুত্তা হবে এটা বিবেচনা করার কোন অবকা নেই লচ্ছন্ন এর স্থান হচ্ছে গীতা এবং সুন্না কোরআল এবং সূন্যার কাছে নিয়ে আসত এটা হল প্রথম দ্বিতীয় কাছে নিয়ে যাবে আরে আল্লাহ বলতেছেন কিতাব এবং সুন্দর দিকে কাছে তো কত কত বিশ্বাসের কাছে নেবেন বাংলাদেশের কত লক্ষ বিজ্ঞাসা এই বৈসং যদি কেউ গবেষণা করেন তাহলে অত বের করতে পারবেন জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় বিঘ পাওয়া যায় সব কাজের পিক আছে তো এই গ্রহ কত পীর কোনো সমাধান হবে না এই পরে মুরুগদের কাছে নিয়ে যাবে মুরুগের কাছে নিয়ে গেলে পীরের কাছে নিয়ে গেলে সেটার পর্যন্ত হবে না তার সমাধান কিন্তু সেটা নিয়ে আসতে আলোচনা করবে মা যেটা বলেছেন সেটা হচ্ছে কাছে বলছে আমার গীতা এবং সুনার কাছে নিয়ে যাই আমরা কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যাই কিন্তু কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যাওয়ার আগে কোরআন এবং হাদিস কোরআন যেটি এবং সেটা নকল এর দিক থেকে সেটাকে হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য কিনা সেটা যাবত এক ফতোয়া নিল একজনে লিখিত ফতোয়া নিয়ে আসতে আমাকে দেখালো রাস্তার মধ্যেই দেখা যাচ্ছে কোন ভাই কত কয়েকদিন আগে মনে একটা মিথ্যা হাদিস দিয়ে একটা সোহা হদিস বাতিল করে দিচ্ছে তাহলে আপনি কোরআন হাদিসের দিকে নিলেন নাকি আসলে প্রবৃত্তির দিকে দিলেন এটা প্রবৃত্তির অনুসরণ এটা কোরআন হাদিসের অনুসরণ নয় কারণ আপনি জানেন এই আদিস্তা মানে মিথ্যা ওলামাইকে আমি বলেছে একদম ওলামাইকে আমি বলেছে হয় সুতরাং এতটুকু যাওয়ার পরে একজন জন্য বৈধ নয় সে আল্লাহ রাশি সাল্লাহ সেই বাদ দিয়ে এবং করবে এবং মনে করবে যে এটাই এটাই গ্রহণ করা যেতে পারে এবং এটাই দলিল হতে পারে এটা করান এবং হাদিসের দিকে নয় বলুন যদি কেউ মনে করে থাকেন তাহলে মনে করেছেন এরপর বলতেছেন কাম আর দলিল করবেন দলিল যেটার উপর সাক্ষী দেবে সেটাই গ্রহণযোগ্য হবে প্রত্যেকটি কথা দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে আন্দাজের ভিত্তিতে নয় अनुबाधित नय धारणा भो बताई ग्रहण और दीची एक कथा मिले नहीं मध्य नहीं भित प्रत्येक वक्तव्य ग्रहण जोग्य है और प्रत्येक भूल प्रमाणित है भूलते फिर आसाटा इश्तेहार मूल दा তিনি সত্যিকার মুস্তাহিদ যিনি ভুলকে স্বীকার করে কি করেছেন ফি এসেছেন এই জন্য আলো সুনোতর জামাত মুস্তাহিদ তাকেই মনে করে থাকেন যিনি ভুলকে স্বীকার করেছে সবাই ভুলকে স্বীকার করেছে মুস্তাহিদ যারা ছিলেন কেউ এ কথা বলেন নাই যে আমার বিরতি পারে না কিন্তু আমরা বর্তমানে যারা আছি আমরা যে আমাদের বিরতি বাড়ে না তার মনে হয় যে আমরা মুস্তাহিদ আলো সুনাম জামাতের আকিরা আসলে আমরা কারণ আমরা মনে করি যে আমাদের বিরতি পারে না मुस्ताहिदा सब समय जी सठीक्यु मन कर इश्तेहद अनुजी क्या भूल होते भूल होते और को मुस्तिदे जदि इश्तेह मत भूल हो जाए यह कारण मुस्ताहिद के মানে কোনো ধরনের গালিগালাজ করা আহসুন গল জামাতের মান হাজির পরি করছে বুঝতে হচ্ছে যেহেতু ইস্তেহাত করেছেন তাকে গালি গালাজ করা কোনো সুযোগ তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আর তার ভুলের জন্য সে আল্লাহ আব্বুল আলমের কাছে হবেন সে যদি ইচ্ছা ভুল করে থাকেন তাহলে মাসুগুল হবেন আর যদি অনিচ্ছা ভুল হয়ে থাকে তার জন্য পাবেন কোন নেই এরপরে যে পয়েন্টটি আহসুনদামাত বিশ্বাস করেন এটা তো বললাম কেউ মাসুম নয় উন্নতের মধ্যে কেউ মাসুম নয় বললাম না কিন্তু এটা উন্নতির মধ্যে একটা গ্রুপ পাওয়া যাবে এবার আপনার বলবো যে কি ব্যাপার দেখে যা আপনি যাদেরকে অবশ্যই নাম তারা বিশেষভাবে জ্ঞান সমৃদ্ধ করেন বিশেষভাবে জ্ঞান দিয়ে থাকেন ফির উন্নতি মহাদাশ উন্নুল হামুদ উন্নতির থাকবে যাদেরকে আল্লাহ আবুল্লা আলম বিশেষভাবে জ্ঞান দিবেন এবং বিশেষ বিষয়ে আল্লাহ করেন যেমন আপনারা জানেন ব্যাপারে অভির হাজির হয়েছে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্ত আল্লাহ অভির মাধ্যমে সেটাকে তাকরির করেছেন সেটাকে সাব্যস্ত করেছেন যদি কেউ সত্য স্বপ্ন দেখে তাহলে এই সত্য স্বপ্ন এক ভাগ গ্রাসুল্লামের মধ্যে বলেছেন ওরা কাছে হাকুন অনুরূপ ভাবে সত্যিকার বৈদৃষ্টি কোন আইন কোন প্রজ্ঞাবান রূপ সত্যিকার আল্লাহর বান্দা যদি সেটা এগুলোকে স্বীকার করে নিতে হবে কারা কারে কার সাব্যস্ত হতে পারে আল্লাহ রসুল সাহাবিদের কারাবাদ সাব্যস্ত হয়েছে একজন সাহাবি নাম বলতে তার সাব্যস্ত হয়েছে কে বলতে পারবে একজন সাবিক কি কার কোথায় বস খেয়েছেন খায়দ কোথায় খেয়েছিলেন মানে ইসলাম গ্রহণ করেছেন এটা আপনি খাইবরের যুদ্ধের কথা বলেছেন খাইবরের যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেছেন খালিদ উবুল বলেন যদি আল্লাহ তালু উসানিবুল হুলের ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জিবসাই হ্যাঁ আল্লাহ রাসুল সাব্যস্ত হয়েছে দেখে কারামত সাব্যস্ত হবে কিন্তু কারামত বা সুসম্বাদ এগুলো যদি কারো থাকে শরতের মানে আনুগত্য হতে হবে শরীরতের বাহিরে কোনো কিছু পারবে না ল্যান্ডটা রাস্তা রাস্তায় ঘুরে তার কারামত সাব্যস্ত করতে চলবে না তার কোনো কারামত ইসলামী শরীর স্বীকৃতি দেয় না রাস্তা রাস্তায় ঘুরলে তিনি কারামত সাব্যস্ত হবে তার এটা ইসলামী সৈয়দ স্বীকৃতি দেয়া সত্য হচ্ছে প্রত্যেকটি কারামত এবং মুবাসরাতের জন্য যে সে সৈয়তের অনুসারী হতে হবে সৈয়তের পালনকারী হতে হবে পরিপালনকারী হতে হবে সৈয়তের পরিপালন যদি তার মধ্যে না থাকে তাহলে তার এই কারামত সাব্যস্ত হবে না এটা হল এক নম্বর দুই কোন অবস্থাতেই এই সমস্ত কারামত এই সমস্ত মুবাসরাত এই সমস্ত বা এই সমস্ত অবস্থা এগুলো কোনো অবস্থাতে আকৃদার জন্য কোনো হবে না এগুলোর মাধ্যমে আল্লাহ তারা আমাকে দেখাইছে যে মানে এই করার জন্য এটা সাব্যস্ত হবে না বুঝে আসছি এটা সাব্যস্ত হবে কিনা এটা হবে না কোনো অবস্থাতেই সেটা আকৃদার জন্য সোর্স হিসেবে সাব্যস্ত হবে না অনেক কোন দলিন হিসেবে সাব্যস্ত হবে না সেটা যেই দেখুক না কেন সেটা যদিও শাহরিউল্লাহ দেখুক না কেন রহমতুল্লাহ আলাই শাহরিউল্লা রহমতুল্লাহ তিনি চল্লিশটা স্বপ্নের মাধ্যমে মানে সহি আল্লাহ রবীন্দ্র যারা গিয়েছে আল্লাহ তারা তাকে হেদায় করুক অথবা তার উপর আল্লাহ রব আলম যেটা পছন্দ করে সেটাই করুক বিশাল ভ্রান্তি আল্লা আল্লাহম গতকাল আমার সব দেখা হয়েছে আল্লাহ রসুল সোল্লা হাদিস তো আমি নিজেই বলেছি এই ধরনের কথা বলার কোন অবকাশ ইসলামের মধ্যে নেই এ ধরনের কোন অবকাশ ইসলামের মধ্যে নেই কারণ এই কথাটুকু এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে আহ এই আকিরা এক অসম এর জন্য কিন্তু তারপরেও উন্মতের মধ্যে একদম লোক থাকতে পারে যে লোককে আল্লাহ সুবাহ তারা জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করেন এলহামের মাধ্যমে সমৃদ্ধ করেন কখনো কখনো এলহামের মাধ্যমে সমৃদ্ধ করেন এটা উন্মতের মধ্যে থাকতে পারে কিন্তু তারা এই এলহামটুকু কখনো নিয়ে আসলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা গ্রহণযোগ্য হবে হবে না অনুভূত ভাবে সেটা জন্য দরি হবে না। আকিদার জন্য উৎসাহ হবে না অধিকা কখনো শরীরে আলোচনা না করে আমরা প্রশ্ন উত্তর দিকে যেতে চাই যে সামনে যে পয়েন্টটি আছে সেটি আরো গুরুত্বপূর্ণ এবং আরো ইম্পর্টেন্ট সেখানে আহ আপনারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন আমি আশা করবো ইনশাআল্লাহ আহ আমরা আখিদার বিভ্রান্ত হতে কোনো অসুবিধা নেই আমরা কবেও চিন্তা করতে পারি আবার মসজিদে সে আল্লাহর জন্য চিন্তা করতে পারি সবই আমরা করতে পারবো এই এই মূলনীতিগুলো জানা আমাদের খুবই দরকার আমরা যে কথাগুলো আলোচনা করেছি ইনশাল্লাহ আরো সামনে মূলনীতিগুলো আসছে এই মূলনীতিগুলো ইনশাল্লাহ শেষ করব এই বই আলোকে শেষ হবে ইনশাআল্লাহ তারপরে আমি একটা নোট আপনাদেরকে দিবো এটা যখন শেষ হবে তখন নোটটা আমি আপনাদেরকে দিব যাতে করে আপনারা নিজেদের কাছে সেটা সংরক্ষণ করতে পারেন এই জন্য সংরক্ষণ করতে পারেন আসলে মূলনীতি না দেওয়া থাকলে মূলনীতি থাকলে আপনি যে কোনো লোক আপনাকে সিদ্ধান্ত করলেই আপনি তাকে উত্তর দিতে এটা এটা হতে পারে না কারণ এটা এই মূলনীতি যে আপনি উত্তর দিতে পারেন কিন্তু এখন আপনি যেমন মনে করেন এখন একজন আসে বলে যে এলহামের মাধ্যমে এখন আপনি এটা উত্তর না পুরো এলহামের মাধ্যমে জানলে কি হবে তো শৈতিল না তো আখিদার জন্য দলিল না যেহেতু আলো সুন জামাহাতের হচ্ছে এটা হতে পারে কোনো ব্যক্তি এলহাম তার করতে পারে কিন্তু এলহামটা তার জন্য সৈতের জন্য দরিল সুতরাং আপনি তাকে উত্তর দিতে পারবেন এই বিষয় গুলো আপনাদেরকে জানতে হবে দুটা ঘোষণা একটা হচ্ছে পি তাদের যে প্রোগ্রাম হবে পঁচিশে মে ডক্টর মন্দির এবং আসে ওইটার রেজিস্ট্রেশনের ফর্মার কাছে কাছে থাকবে আর দুই নম্বর হচ্ছে আর নতুন কোন প্রশ্ন আমরা নিবো না এগুলো দিতে পারি কিনা উত্তর আমরা দিই প্রশ্ন না প্রশ্ন করেছেন কোরআন যদি ফোন থেকে তালাবাদ করি আহ করি তবে কি একই সব হবে মুসাদ থেকে বললে হ্যাঁ একই সব যে কোরআন আল্লাহর কালাম সেটা খেলিফোন সেটা আল্লাহর কালাম সেটা কি কালাম নাকি আল্লাহ কালাম সুতরাং সব সমান এতে কোন সন্দেহ নেই স্যার থেকে বলেন আপনি টেলিফোন থেকে বলেন অথবা ডিজিটাল থেকে বলেন পবিত্র থেকে বলেন যেখান থেকে বলেন না কেন যেহেতু যেই হোক না কেন সুতরাং এর সব সমান সমান সব লাভ করবেন কোন সন্দেহ নেই এরপরে হিকমত এবং ইলমুল হাদিস মধ্যে কোন পার্থক্য আছে কি হ্যাঁ বিশাল কাজে বাফসিল করেছেন সেটা হচ্ছে মানে উত্তম সময় উত্তম কাজ সম্পন্ন করার হচ্ছে হিকমত যেটা শ্রেষ্ঠ কাজ শ্রেষ্ঠ সময় সেটা সম্পন্ন করা হাদিসের শরৎ এবং মতন এই দুই ব্যাখ্যা এই দুই সম্পর্কে আলোচনা জানা শরৎ সম্পর্কে যেমন আইন ফোরান ফোরান ফোরান ফুলান অমুগ্রপ থেকে মুক্তমানা হয়েছে অমুগ্রপ থেকে মুক্তমানা হয়েছে এইসব সম্পর্কে এই লোকগুলোকে এই লোকগুলি সম্পর্কে জানা যেমন আমি আপনাকে বললাম সাহেব রাহসব এবং আপনি জানতে হবে শাহেব সে ব্যক্তি কে ছিল কোথায় বাড়ি তার কি সমস্যা রয়েছে যেমন আমি আপনাকে বলি আব্দুল্লাহিয়া আব্দুল্লাহিয়ালি কাবি তিনি কুফার কাজী ছিলেন এবং তিনি কুফার কাজী ছিলেন তার সমস্যা কি ছিল এই এটা হচ্ছে মূলত মানে হচ্ছে আর একটা হলো এটা হলো রাতের দিক এটা হলো সমাদের দিক মতনের দিক হচ্ছে হাদিসের শব্দ হাদিসের শব্দের মধ্যে কোথাও দেখবেন আপনি আবু হাদিসের মধ্যে শব্দ এসেছে কয়টা কে বলতে পারবেন আদানের শব্দ এসেছে আহ মাহুর হাজির মধ্যে উনিশটা শব্দ এসেছে তারপরে শব্দ এসেছে পনেরোটা আজানের শব্দ এসেছে পনেরোটা মানে এভাবে যখন এই যে শব্দগুলো এই যে একফ হল মতনের মধ্যে একতলাফ হয়েছে মতের মধ্যে কি হয়েছে একতলাফ জ্ঞান এগুলো হচ্ছে এলমুল হাদিস এগুলো হচ্ছে এলমুল হাদিস সতন এই দুটা বিষয়ে যথাযথ জ্ঞান নেই হচ্ছে কেউ কালি বা মন্দ কথা বললে আমার কি করবি করবেন একটাই সেটা হচ্ছে আপনি পারেন আপনার জানা অনুযায়ী আপনি বুঝাতে পারেন আপনার অতিরিক্ত করুন বারপিট করে আমি সুযোগ নেই কারণ যেখানে ইসলাম যেটা অনুমোদন দেন নিজে করার কোনো জানি এই লোকটা সহি সুন্দর ভাবে অত্যন্ত সালীন ভাবে মানে তাকে সম্মান দিয়ে কারণ এখন বর্তমান যুগ এটা একটি রিসার্চের যুগ এটাকে বলা হয় তাকে আন্দুল আদাবি মানে সাহিত্যিক সমালোচনার মাধ্যমে মানে আগাতে হবে এমনি সমালোচনা করলে শুনবে না এমনি সমালোচনা করলে আপনার কথা কেউ শুনবে না আমার কথা কেউ শুনতে চায় না কথা কথা বলে কেউ শুনতে চায় না এখন আমরা ওগুলো পারি না সাহিত্যিক সমালোচনা বলে এই সাহিত্যিক সমালোচনার মাধ্যমে অত্যন্ত শালীনভাবে শুনতে পারব এবং আপনি যেটা বলতেছেন এটা আসলে ভিত্তিতে তবে আমি যতটুকু জানি লোকটা ভালো কথা বলে হব কথা বলে কোরআন এবং হাদিসের কথা বলে আপনি কি আসলে বিষয়টা ভালো করে কিনা হয়তো এ ধরনের কথা হইতে পারে তাহলে বুঝাতে পারেন কিন্তু এই অতিরিক্ত করণীয় বলতে আর কিছুই নেই কারণ এখানে কক অবস্থায় কারোর কাউকে মানে তাকে মানে জোর জবরদস্তি করার জন্য কোনো অনুমতি ইসলামে দেয়নি জাল সম্পর্কিত যে রয়েছে সেগুলোকে দার জালের সম্পর্কে দুধরনের বর্ণনা পাওয়া যায় সেটা আমরা আলোচনা করার উদ্দেশ্য না আমরা উদাহরণ দিয়েছি শুধুমাত্র দুধরনের বর্ণনা পাওয়া যায় ঠিকই বর্ণনা বহু বর্ণনা পাওয়া যায় था होने से एक साधारण मानव शिश मानस नहीं गोपने अवरुद्ध करव शुरु से गर्जारे अवरुद्ध कर रखा हो सहीटाई सही तरह सब्यस्त हो সরাতে সময় যা আরবিতে বলবো তার অর্থ মনে মনে স্মরণ করা কি মনে মনে স্মরণ করতে হয় কোন অর্থ জানে তাহলে তাকে ভিন্ন করে আবার এটা মানে স্মরণ করার দরকার হয় এটা এমনি এসে এসে যাবে আলহামদুলিল্লাহ আর আমি যে অর্থ জানে সে আবার স্মরণ করতে হবে না স্মরণ করার কোন দরকার নেই সাথে সাথে তার বই এটাকে দাগ দিচ্ছে সেটা অর্থ আমার মাথার মধ্যে এসে যাচ্ছে মানে তেলাবাদের প্রত্যেকটি কথাই অর্থ একসাথে এসে যাবে আপনি আলহামদ বললে আলহামদ অর্থ কিন্তু আপনার মাথার মধ্যে সাথে সাথে এসে যাবে এটাকে ভিন্ন করে স্মরণ করার কোন সুযোগ নেই ভিন্ন এটা মাথার মধ্যে এটা মাথা একসাথে কাজ করে যেমন আমি যদি এখন ইংরেজিতে বলি এখানে যারা ইংলিশ বুঝে তার সাথে সাথে বুঝে যাবে না তুমি কে দেবে মানে রিকশনারিতে যাবে তারপরে শব্দ এটা বের করবে রিকশারি থেকে বের করবে তারপরে ঘুমা ঘুরে তাকে কিচ্ছু করবে যাবে এবং আপনি পড়বেন সে সাথে সাথে আপনার মানে ব্রেন থেকে আপনার অন্তর চলে আসবে ব্রেন থেকে আপনার অন্তর চলে এই জন্য ক্রিম যারা বুঝে তেলাওয়াত করে তখন তাদের অন্তর হয় তাদের ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় অন্তর্ঘ হয় এবং ইমান বৃদ্ধি পায় সার মনোযোগ এটা জাহেজ রয়েছে তবে এটা মানে এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আসলে সরাতে কনসেন্ট্রেশন তৈরি হয়নি এখন সরাতে মধ্যে খুশি এবং খুঁজু যারা আসে নাই কিন্তু সরাতে মধ্যে সত্যিকার খুশি এবং খুজু এসে গেলে সে ব্যক্তি তার অন্য ঘটনা সময় কি শেষ হয়ে গেছে পাঁচ মিনিট আছে তাহলে এটা বলা যাবে না আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট বলা যাবে না এবং খুদু যদি কোনো মধ্যে না আসে তাহলে সে ব্যক্তি এই ধরনের মনোযোগী দিতে পারেন এটা শেখুল ইসলাম তুমি তাকে দেখছো ফাইনাম তাকুন তারা যদি তুমি তাকে না দেখলো তিনি তোমাকে দেখছেন এভাবে আল্লাহ সুবাহ ইবাদত করতে হবে কিন্তু আমাদেরকে এবারের মূল নীতি জানে হয়েছে সম্পর্কে আমাদেরকে স্পষ্ট আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ কাল হেফাজতে ইসলামের অবরোধ অংশগ্রহণ সম্পর্কে সরকারের আলোচনা করলে আমি মনে করি না যে হেফাজত ইসলাম মানে উনিশশো গত বছর পর আল্লাহ ইসলামের অবরোধে দরিল করতে গিয়ে কিন্তু আমি যায় না অবরোধ করার বছর পরে তার অবরোধ করেছে তাদের হ্যাঁ বছর পরে এটা এটা নয় যেটা কথা সেটা হচ্ছে ইসলাম ইমান দাবি যদি এতটুকু হয় যে আপনি আপনার বক্তব্য মানে তৈরি করতে পারেন পৌঁছাতে পারেন সেটা আপনি আল্লাহর গুণগুলো যেমন আল্লাহ ক্ষমাশীল বলা যাবে হ্যাঁ রয়েস আমরা এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি না আমরা শব্দ নিয়ে আলোচনা করেছি তো মানে আল্লাহ সুবাহ নামের অনুবাদ করা যায় রয়েছে এটি বোঝানোর জন্য এখানে দুটি ভাব ইসলাম দুইটি বাবের কথা উল্লেখ করেছেন একটা হচ্ছে বাবুল ইচ্ছে বাবুল ইসবাদ বাবুল ইচ্ছে সংবাদ দেওয়ার উদ্দেশ্যে মানে এই বিষয়ে আল্লাহ আব্বুল আলমীন সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ হবুল আলমিন সম্পর্কে তার জাত সত্তা তার সফর তার গুণাবুনি বৈশিষ্ট্য এগুলোকে তুলে ধরার জন্য যদি হয়ে থাকে তাহলে এটা যে ভাষায় করতে পারবেন সেটা করা যায় রয়েছে কিন্তু বাবুল ইসব যদি ভাই আল্লাহর সিফাত হিসেবে অথবা জাত হিসেবে অথবা নাম হিসেবে সাব্যস্ত করার জন্য তাহলে কিন্তু বাবুল হচ্ছে আমি বুঝাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন যেমন খুদা খুদার শব্দটা যদি আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় করে দেওয়ার জন্য যেমন আপনি ফার্সি আছে তারা আল্লাহ কি জিনিস না জাহাজ রয়েছে কিন্তু আল্লাহ আব্দুল্লাম এর নাম সাব্যস্ত করার জন্য অথবা তার সিফাত হিসেবে সাব্যস্ত করার জন্য যদি খোদা সঙ্গে ব্যবহার করা হয় তাহলে জাহেজ নেই বুঝতে পেরেছেন বাবুল ইসবাদের মধ্যে কোন অবস্থায় জায়গ নেই কিন্তু বাবুলের মধ্যে শুধুমাত্র পরবর্তী সময় ব্যবহার করেন কথা অর্থ কি হচ্ছে সবকিছুর উপরে সবকিছু গোটা সৃষ্টি জগতের উপরে এটা বোঝানোর জন্য আর যেই মানে উপর কোন ধরনের ডিপ্রেশন নেই নেই একেবারে নিঃসব তিনি সর্বকিছুর উপরে সবকিছুর উপরে তিনি আল্লাহ সাহায্য এই জন্য আল্লাহ আব্বুল আলমিনের যে উপরটা সেটা হচ্ছে অনু তিনি কোনো দিকে সম্পর্কিত করা যাবে না কোন বস্তুর সাথে সম্পৃক্ত করা যাবে না এবং কোন সৃষ্টির সাথে সেটাকে সম্পৃক্ত করা যাবে না